চুবায়ত রহমাতুল্লাহ আলহী হতে বর্ণিত তিনি বলেন আমি আবু ওয়াইন রহমতুল্লা আলহিকে মুরজিয়া সম্পর্কে জিজ্ঞাসা করলাম তিনি বললেন আবদুল্লাহ ইবনে মাসুদ আমার নিকট বলেছেন নবী সাল্লাহ আল্লাহিসাল্লাম বলেছেন মুসলিমকে গালি দেওয়া ফাঁসি কি এবং তার সাথে লড়াই করা কুফরি